যে তাহ করতো কিন্তু এখন আবার ছেড়ে দিছে তোমরা তাদের মত হইও না নবুল ইসলাম তাহলে ইটা নকল নয় ইটা শূন্য আবার শূন্যতে যায় নয় শূন্যতে তো ভাই এভাবে আল্লাহাক আমাদের নবীকে বলছেন নবী আপনি দা বাদ দেন নিজের দিকে না আপনারে খানা খাবাবে সেদিকে না এবং সুন্দর বাসা দিয়া কিছু ব্যক্তি আছে কোরআন শরীফ দিয়ে দাবাত দেয়া দাওয়াত দেয় আন্দাজি কথা দাওয়াত দেয় সেফারের কথা দাওয়াত দেয় ফুতি ফুতি আগের জমানায় ফুতি ছিল বুঝেন না কথাটা দাওয়া ইহুদিন আসারাদের বানানো হাদিস দিয়া দাওয়ার কথা বলে ওয়াস করে তারা বিভিন্ন নিজস্ব আয়াত দিয়া বললে তখন আর বেদাত করা যায় না কোরআনের আয়াত দিয়া করলি তখন করা বলেন না যাই না তো তারা তো সিরিকেও করে তারা করে এই জন্য তারা কোরআন শরীফ সামনে নেয় আর যদিও তারা কোরআন শরীফ নেয় তারা অপব্যাখ্যা করে অপপ্রচার করে অপব্যাখ্যা করে এবং কি করে না অপপ্রচার করে এত বড় শতান এত বড় সিটিং এত বড় দুইম্বর এত বড় দুযুগী এত বড় বদমাস আলেম এত বড় বামপন্থী আলেম আল্লাহ বলছেন আবু আহবের দনহাত। ধ্বংস হয়ে যাক আর তারা বলে দেখেন ও আবিদের উপর আল্লাহবাহ এবং তারা বানানো হাদিস যে হাদিস ছয়টা কিতাব আছে দার পড়ানো হয় सबसे शुद्ध हल बी शरीफ और मुस्लिम शरीफ इबने मजा शरीफे विश्ट हादी मौजूब आ तिरमिजी शरीफी हादिस मौजूब शरी आ আল্লাহ তারা চিন্তা করি শর্ত সরাইয়ের পথে ইমাম বকারি শর্ত দিছে ইমাম মুসলিম শর্ত দিছে এগুলা শর্ত পাওয়া গেলে হাদিসটা সহি আমি কি তারা আনবো না হয় আনবো কত কষ্ট করছে আর সে হাদিসের কিতাব বাদ দিয়া কোরআন করে কি বানায় ফেলাই নবীর জন্মর ব্যাপারে শিরকাল কী ছিল বলেন তো ভাই রোজা ছিল আর যে সাহাবিরা জাল দিতে পারে সে সাহাবিরা তো কোঁঠ দিতে পারে সে সাহাবিরা তো গরু দিতে পারে সে সাহাবিরা ছাগল করা দিতে পারেন ওনারা তো এদেরকে বলে দিয়া কোটি কোটি টাকা তারা এভাবে রোজগার করি দেশের কিছু বেদায় আলেম আর বিদেশ থেকে ইম্পোর্ট করি কোটি কোটি টাকা ওই মধ্যে দুল মারি আওয়াম থেকে নিয়ে যা টিংড়া কথা গুনা মাপই এবং এটা মুসলিম শরীফের হাদিস মেসকা শরীফ আইনছে কিতাব আমি মুখে রোজা বইতেছি মসজিদে বইতেছি কোরআন সিং সামনে নাই নহ মাথা লিঙ্গা বলতে তারা বলতে পারবে না কারণ সুরের মনে পুলিশ পুলিশ সূরের মনে কি বলেন না পুলিশ পুলিশ আমি সোমবারে যে ব্যক্তি রোজা রাখে আমাদের নবীর জন্মদিন সম্মানার্থে তার জীবনের গুনা মা এবং সাহবাহ কেন প্রশ্ন করছেন আপনি সোমবার রোজা কেন রাখেন বলছেন আমি সোমবার রোজাই জন্য রাখি জন্ম লাভ করছি না দেখ তো আমরা নিজেরা ভাগ করি আমরা আমাদের ছেলেকে বিয়ে করাইছি আর আমিও আমাদের ছেলেকে বিয়ে করাবি সে বছর পরে এখন তারা বয়স ষোলো বছর তো আমরা উলিমা করবো তো উলিমা করতে ড্যাগ লাগে না बारो तारीखे तूफान बनाए एक तिल बना के तल बना दिल क्षुद्र के सागर बनाए একটা একটা ফোটাকে পাহাড় বানায় দিল ওই দাম নাই ঈদুল আজহার ও যেই দাম নাই ওই বারো তারিখে যত দাম দাম তুমি দিলে হবে না দাম দিতে হবে আল্লাহ দাম দিতে হবে নবী মোহাম্মদ মুস্তফা সল্লাহ এবং কত বলি দিছে ঈদ উল বড় ঈদ নয় ঈদ উল আজহা বড় ঈদ নয় বড় ঈদে আমাদের ঈদের মধ্যে এগারো ১২টা শূন্যতের আইন দিছে ঈদের দিন এগারো বারোটা কি দিছে আইন দিছে এবং উনি দিন বিশেষ করি উনি ঈদের নামাজের পর মেয়ে লোকদেরকে ওয়াস করছে আছে পাগল স্বামীর কদর করে না এবং মেয়ে লোকদের বুদ্ধি কম কথা কথা তারা লানত, কথা গজব বলে নবুল স্পেশাল ভাবে ঈদের দিন উনি ঈদের নামাজের পরে উনি খোদ্া মেয়ে লোকদেরকে ওয়াশ করছে এবং ঈদের আইন আছে তোমরা সূর্য উঠার পরে তোমরা ঈদের নামা শুরু করতে পারো এবং ঈদের আলার মধ্যে তোমরা তকবির জোরে পড়ো ঈদ উল ফিত তোমরা আসতে পারো এবং খতমার মধ্যে তোমরা তকবির শুরু করো আইন আছে আইন দিছে তো উনি তারিখে কি আইন দিছে ও বেদাতি মৌলবি ও বক্ত মৌলভী ও দুইম্বর মৌলবী ও জাহান নামী মৌলী আওয়ামীকদেরকে তোমরা জাহান নামেন তোমরা জাহান নামী আর তোমাদের বক্তবিন্দুর তার জাহান নামী তারা কেন এগুলো পরে না তারা শুনে না তার হক কথা কেন বুঝে না শরীফ আসে তো নাকি নাই মুশিদ শরীফ আসে তো নাকি নাই কোরআন শরীফ আসে তো নাকি নাই বলেন না নবী তো শুধু একজনের নবী তো পৃথিবীর নবী নবী তো নবী একটা আমরা আত্মা আইন হতো বানাইতে পারতাম আইন তোর দেওয়া আছে নবীর জন্মদিন সোমবারে রোজা রাখো জন্মদিন সোমবারে কি রাখো বলুন তো ভাই রোজা রাখো আইন তোর দেওয়া আছে আইন তো আমি আত্মা আইন কেন বানাবো কোন নতুন কাজ বাড়াইল আমি নবী বলে দিলাম আমার আল্লাহ সবাব দিবেন না কবুল করবেন না তাকে আল্লাহ জাহান নামে ফেলে দিবে কত সুজা কথা আপনি নফল নামাজ পড়বেন ভালো কথা আপনি তো আর সূর্য ডুবাই পড়বেন না উঠার টাইমে পড়বেন না আপনি আপনি এইভাবে মসজিদ থেকে বের হবেন আপনি তো কোনো মুসলির সামনে দিয়ে বের তো আর পারবেন না আইনের তো সম্বর আমাদেরকে আইন দিছে আপনি মন করে কেন করবেন আপনার বিদেশ থেকে আরেক ব্যক্তিকে কেন ইম্পোর্ট করতে হবেন আপনার দেশ হকানি আলেমরা নাইনে টিংড়াবাড়ি করতে করতে আমরা কথা বলি পুরান দিয়া আমরা কথা বলি সই হাদিস দিয়া আমরা মঙ্গল কোনো কথা বলি না আমরা সেগুলো না হজরত আলী এই সেই এই সমস্ত বানানো ফতুয়া বানানো ও সমস্ত ফুতি দিয়া আমরা কথা বলি না আলহামদুলিল্লাহ কোরআন দিয়া কথা বলি হাদিস দিয়া কথা বলি আল্লাহের আদেশ তোমরা কোরআন দিয়ে করিবা দাবাত দিবা হাসানা সুন্দর বাসা দিয়া সুন্দর বাসা দিয়া তোমরা এভাবে ওয়াস করো নরম বাসা দিয়া তোমরা মানুষকে নবুল বলছেন কথা আর সব সাইতে সুন্দর তরিকা আমি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ তো আমরা সুন্দরবাদ দিয়ে বিস্তৃত যাবো কেন ठीक नाम मिथ्य हादीस बना नबी बोल दिल्ली बहस्त हराम আপনারা সম্মান করেন আপনারা চেয়ারে বসেন বসান আপনারা তাজিম করেন আপনারা পথে ঘরে দেখলে চা খাবাই বুকে লাগান আপনাদেরকে দুচকের পথ কেন দেখাব। আপনাদেরকে জাহান নামের পথ কেন দেখাব। দুর্যোগের পথ কেন দেখাবো আপনাদেরকে জান্নাতের পথ দেখাবো মানুষ আলম সম্মান করে ইজ্জত করে মর্যাদা করে আর আলম আলামার ডাকায় বামপন্থী আলেমেরা নাহকানি আলেমেরা আল্লাহ আমাদের নবীকে বলছেন নবী দা বাদ দেন ডাকেন আপনার পথ নিয়ে থাকবেন না আপনি পাড়া পাড়া যাবেন ঘরে ঘরে যাবেন দোকানে দোকানে যাবেন গলি গলি যাবেন আপনি মার্কেটে মার্কেটে যাবেন আপনি আসন নিয়ে বসে থাকবেন না কে বলছেন আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন আমার নবী ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ইন্নাহ আরসাল্লাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা اللهি বিইস্মিহি ওয়া সিরাজাম पाठाई चार्ट गुण दियाल का शाहिदानी आल्ला कथा जैया पृथ्वी ते सी दीदी एक मानी আপনি তখন সাক্ষী দিবেন আল্লাহ সব নবী উমের দাও বাদ দিছে এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী এই ব্যাপারে আমি আমার নবীদেরও কথা বলেছি প্রত্যেক নবী দায়িত্ব পালন করছে আমি আল্লাহের দিনের দিকে আমার হুকুমতে বান্ধবান্ধী আপনি ডাক দিবেন ডাকবেন ডাকবেন আপনি ডাকবেন আসো মসজিদে আসো আসো তোমরা ইমানের দিকে আসো তোমরা কুবুরি ছাড়ো আসো তোমরা তোমরা শূন্যতের দিকে আস তোমরা বেদাত বলেন না সার দেখেন এই বেদাত কাম করা ইহুদিন আস্তার কাম এই রমজান মাস ত্রিশ দিন এক মাস বা দিনে এই রমজান মাসটা তার ফাঁসিল তো সিরে মানিতে আছে রমজান মাসটা তারা পাশে কিন্তু তারা মঙ্গান মাসের বরকত থেকে বঞ্চিত হয়েছে সেই মঙ্গে তাদের একটা বাসা কি আল্লাহাক তারা কো আমাদের বাসাটা ভালো হইলে আমরা রমজান মাসের সাথে আমরা আরো দশটা রোজা বাড়াই দিলাম দেখিনি কারবার বাড়াইতে এই হুট টোয়েন্টি কাম আল্লাপ বাড়াই তো কইসেনে আল্লাহ কইনো তুই দুযোগী তুই জাহান নামি আচ্ছা এই গেল রোজা চল্লিশটা কথা গেল কোন চল্লিশটা এখন এই বাসাটা আবার অসুখ হয়েছে এই বাসাটা আবার কিসে বলেন আল্লাহ আমাদের বাসাটা এখন আমরা আবার দশটা বাড়াই দিলাম কুটি বছর দুচোবে থাক আল্লাহ ত্রিশটা বা উনত্রিশটা আর সে আরো বাড়াইলো এই বেতা বেদার কাম আর সিড়ি কাম এগুলি করে ইহুদিরা ইহুদি করে খ্রিস্টা আল্লাপা বলছেন খ্রিস্টানের আলেমেরা বার করছে তারা মন ঘাবার মার বাইর করছে মন গোড়া করছে বিয়ে করবে না শাদিও করবে না জঙ্গল জঙ্গলে থাকবে নাম ওদের নাম কি বলেন না আর গির্জা থাকে এদের নাম কি বলেন না ফাদি এদের নাম হলো ফাদ্রির সতান নবীনে বিয়ে করছে সব নবীরে বিয়ে করছে ইসাল ইসলাম বিয়ে করানো যে অসম্পূর্ণ কাম আসমান থেকে আসে কি করবে পূরণ করবে বিয়া করবে এবং করছে করছে। এ গুন্ডাস জাত গুন্ডা তারা তাদের মুড়ি তাদের বক্তবিন ওদের মেয়েটা বিয়া হইবার আগে কয়েক সপ্তাহ থাকতে হবে আমাদের কাছে আর এখান থেকে বক্তবিন্দুর এক একসপ্তা আগে গিরিজা দিয়ে এত বড় তারা দুই নম্বর শতাম ঠাকুর ঠিকঠাক কথা আল্লাহাক নিজের বলে দিচ্ছেন শরীফ পড়াই নাজরিয়াত জালাই শরীফ পড়াই ইবনে কসির পড়াই শরীফ পড়াই লেখা পড়া করি আমরা বসি আর বলে বাইরে গেলে আল্লাহ কাছে মাপসাবো আপনাদের কাছে মাপসাবো মানুষের ভুল হইতে পারে ইচ্ছা করি ভুল করা ইচ্ছা করি বলা আর অনিচ্ছা কি বলা ব্যস্ত আছে না নাই আসছে শরিবার লাফাক আমাদের নবীকে বলছেন یا ایها الرسول بلغ ما انزل الیک و ان لم تفعل فما بلغت رسالۃ و اما সম্মানিত বহক اما সম্মানিত رسول আপনি পাড়া পাড়া যান ঘরে ঘরে যান দোকানে দোকানে যান আপনি যাইয়া আমার কথাগুলো পৌঁছে দেন আমার কথাগুলো পৌঁছে দেন যদি আপনি না পৌঁছান নবুয়তের জিম্মাদারি আদায় করলেন না আমি আপনাকে পরকালে পাকড়াও করব ও ও আপনি পদ নিয়ে বসে থাকবেন না গড়ে বসে থাকবেন না পৌঁছাবেন না। নবুল ইসলাম আল্লাহ আল্লাহাকে কথা থেকে উনি বাসি গেছে আল্লাহাকের তাড়াও থেকে বিদায় হজ আমরা মুসলমানরা শুনছি সাহাবি নামের একটা মাত্র হজ ज मौसुमे सी शुक्रवार नय तारीखे दिन आस नक्ष सहबी देर के बोलें তোমাদের কাছে ময়দানা হাসরে আমাকে আপনি পাত্রাও করবেন না দেখছেন কি আমাদের নদী কেমন হেকমতলা কেমন জ্ঞানী আল্লাহরে সাক্ষী করি ময়দানা হাসরে তো বাঁচি আপনি পৌঁছাবেন যখন নতুন তবলিগ জমা যখন বের হয়েছে তখন বড় বক্তা আমরা বড় বড় রাইটার আমরা বড় বড় আলেম আমরা বড় বড় মুফতি আমরা কেন রিক্সাদার কাছে যাব। আমরা কেন আমরা কেন বাজারে বাজারে দোকানে দোকানে যাবো আওয়াম পাবলিক আমাদের কাছে বলেন না আসবে কাছে যা আর পুকুরের ফানির কাছে মানুষ যা আমরা কি বৃষ্টির ফানি হলে ভালো হইব না পুকুরের ফানি হলে ভালো হইব বৃষ্টির ফানি মানুষের কাছে যা দাঁড়ে দাঁড়ে যা সবাই যা সবাই মরি লাই সবাই বদনা পুকুরের পানি তো ফায়দা কম পুকুরের পানি তো ফায়দা আছে কিন্তু কম বৃষ্টির পানি না ফায়দা বেশি উদা তোমার কথা বুঝাইছে তোমার কথা বুঝাইছে उन्हींदिन जखन तबली जमात मानुस देख लो कलमार दावे आसे सामान लइया नाटी कसका लैया आसे बजारे नाम উনি বলে হাইরে আমরা আশা বলে থানবির দিল যেভাবে পাড়া পাড়া ঘরে ঘরে দোকানে দোকানে ইসলামের দাওয়াত চলছে আমরা বড় বক্তা আমরা বড় রাইটার আমরা বড় মহাদেশ আমরা বড় মুফতি মারা গেল ইনশাআল্লাহ ইসলাম এখন যে আমি গুণাগার আমাদের সামনে বলতেছি ইটা তো একটা দাওয়াত ঠিক না বা কথা কথা বলেন না এই কথাগুলা আমরা যে পোষাচ্ছি একবারে দুগুলো মানুষের কাছে দাওয়াত না দাও আপনার এই হাটা কি দাওয়াত আছে আপনার ছেলে হইসে মেয়ে হইসে এখন আপনি আকিগে করাবেন আকিগেরও কি আছে বা মেয়ে এরা সাগর জবা মেয়ে হইছে। দুইটা সাহস ছেলে হইছে একটু আসবেন একটু খাই যাবেন দাওয়াত খা এখানে তো দিদিনও খা এই জন্য খানা খাওয়ার পরে দোয়া আছে সে দোয়ার পরে দোয়ার মধ্যে আসে আল্লাহা খানা তো খাওয়াইছেন কিন্তু আল্লাহ ইটা সাইতে আর যে মুসলমান বানাইছেন এটা আরো বেশি এই জন্য দোয়া আছে আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা খানা খাবাইলেন বহুত ব্যক্তি খানা পানা আপনার প্রশংসা পান করাইলেন বহুত ব্যক্তি পান করতে পারে না কিন্তু সবসময় বেশি বড় প্রশংসা আপনি আমাকে কাফের না বানাইয়া মুসলমান বানাইলেন ইটা লাগাই দিছে খানা দাওয়াদের পরে খানা দোয়ার পর ইটা লাগাই দেওয়া ওইল আর শুধু খানা শুধু খানা শুধু খানা জন্য ফানা ফানা জন্য কারা না, আর আমাদের বাংলাদেশে একজাত আছে শুধু অরুশ শুধু অরু শুধু শুধু ডেক শুধু ডেক ইটা ছাড়া কিচ্ছু বুঝে না এদেরকে এদের ভিতরে কুফুরি আছে ঠিক না বেটি কোথায় কথা কর না কি মানিয়েছে লাল সালু দিয়া লাল সালু কেন হবে ও কম বক্ত ও শতানোর মধ্যে লাল কাপড় লাগাই দে এই কিছু বুঝেন না কে আপনারা আপনারা কেন বুঝেন না লাল কালি দিয়া লাল কালি দিয়া उत्तर ठीक है देखाना लाल कल दियार कथा कैंसल करी तक जाना हम नामे कैंसल और किस कम वक्त शुभनल्ला हादी शुभनल्ला हादी आसे हाथे फरक যদি নাকি ইয়াদ করতে চা কং করে তাও যাই না এখানে মধ্যে একশো মানে ইয়ে আর কি দড়ি সে কথা বুঝাইলো আমরা দুযোগী আমাদেরকে দড়ি দিই আর টানি টানি দুযোগে নিবো ঠিক না বাড়ির কথা তসবি বিরাট বিরাট লাল কালা সাদা এত বড় সিটি এত আপনাদের কাছে টাকা চাইলে বুঝবেন না চেহারা দেখবেন না চেহারা গরিবের চেহারা বাংলা থাকে বাড়ির কথা নাক বাঙ্গা থাকে গরিবের শোক থাকে খানা খাইতে পারে নাই নাস্তা করতে পারে নাই এবং গরিবের চেহারা দেখলে বোঝা যা চেহারা দেখলে বোঝা যা এখানে মাথা বাঙ্গা থাকে গোস্ত নাই হৃষ্ট নাই তারা বলতে চা আমাদেরকে দু মধ্যে লাডি দিয়ে বানাইবো আর দু মধ্যে আমাদের কে এইভাবে রশি লাগাই টাইব আশ্চর্য কথা বাফের সালা মাও মা লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় কি বেহু পড়ে কি বেহু আজকে বলছি জগৎ দেনা আর জগৎ দেনা ওই কোন জায়গাতে আসেছে বড় বড় বন্দরা থেকে আসে হোটেল আগ্রাবাদের মধ্যে উঠে মধ্যে তারা নজরানা দেয় কারা সিনেমা হলের মালিকেরা হোটেল আগ্রাবাদের শেলারা বড় বড় কুটিপতিরা গতিরা যারা হালাল বুঝে না হারাম বুঝে না দেয় কিন্তু জখাত পুরোপুরি আদায় করে না নসবা মা ফরজ না কম ভক্ত জকাদ দেওয়ানা ফরজ ও কম ভক্ত টাকা কোথায় দিলি টাকা কারে দিলি টাকা কোথায় দিলি টাকা কারে দিলি প্রশ্ন হবে কি না প্রশ্ন হবে কি না যখন লক্ষ লক্ষ সমস্যা দেশে রয়ে গেছে গোরুর এখনো আছে হয়তো কেউ ধনী হচ্ছে কিন্তু কেউ গরিবও হচ্ছে এমন সময় আসবে আপনি সখাত দেওয়ার মতো ব্যক্তি তালাশুরি পাবেন না আদি চা আপনাকে বলবো আমি জক্ নিতে পারতাম আমি সকালে গরিব ছিলাম দুপুরে দনী হয়ে গেছি আমি দুপুরে গরিব ছিলাম সন্ধ্যা দনী হয়ে গেছি আমি জকাত খাইতে পারবো না আমি জক নিয়ে দিনকে দিন আপনি ঘুরবেন ঘন্টা দেড় ঘন্টা ঘুরবেন কিন্তু জকাত খাওয়া নেওয়াল আপনি এক জন পাবেন না এমন সময় আসবে জকাত দে লক্ষ লক্ষ টাকা নজরানা দেয় নজরানা দেয় দেয় দেয়ো মুস্তফা সাল্লা বেতগুনি হকতা ঠাকুর সামনে বলি দিছে বামপন্থীর সামনে বলি দিছে রাস্তা রাস্তা দিছে পাড়া পাড়া দিছে শহরে শহরে বলি দিছে তিন বছর দাওয়াত দিছে শুধু গোপনে আমরা প্রকাশ্য বলি দিক কথা কথা বল না তিন বছর দাবার দিচ্ছে গোপনে আমরা গোপনে এখন আমরা দাবাদ দিতাম না দাবাত আমরা প্রকাশ্য দিবো কথা ঠিক না কথা ঠিক না বলেন না আল্লাহাক আমাদের নবীকে বলছেন আমার নবী প্রকাশ্য তো আমি আল্লাহ আমার নবী চিন্তা করবেন না আমি আল্লাহাক আপনার জীবনের নিরাপত্তা দিয়ে দিছি জীবনের নিরাপত্তা কি দিছি বলেন উনি পাহারাদার রাখতেন বাড়িতে পাহারাদার রাখতেন আপনি আপনি তফসির খুলি দেখেন পাহারাদার রাখতেন সকালবেলা উনি जीवन निराप्तार आय नीसे पीते आसते हैं तो जीवन निराप्ता মাঝে মধ্যে ঠেলা গাড়ির মধ্যে উঠি আমার উন্মতেরা যার শক্তি আছে শক্তি অনুযায়ী আমি তোমাদের নবী আমি যেমন পৌঁছাইছি তোমরা আমার কথাগুলো পৌঁছাইবো তোমরা আমার কথাগুলো কি দো বলেন না পৌঁছাইবে একটা আয়াত মানে একটা ইসলামের বাণী তুমি জান আর তোমার শক্তি আছে তুমি তোমার পরিবার হইতে শুরু করিয়া বন্ধু বান্ধব হইতে শুরু করিয়া প্রতিবেশী শুরু করি তুমি পৌঁছাই আর তুমি যদি নাকি হুক হুক পছাইতে পারো আমি নবী যেভাবে বলছি যদি এইভাবে পোষাইতে পারো তো আমি নবী বলে দিলাম আমি তোমার জীবন জন্য দোয়া করি আল্লাহা তোমাকে সুখে আল্লাহ করেন যদি হুবহু পার্লা সামি আমি নবী দোয়া করি আল্লাহ তরু তাজা রাখেন সুখে রাখেন যারা হুবহু আমার কথাটা ভয়ে বয়ে ক্যাম্প করতে পারি না বয়ে বারো তারিখে সিললাইতে পারি না বয়ে গলা নাই আর গলা আসে না কথা বল না গলা আসে না নাই সিললাইতে পারিনা বয়ে কথা বোঝেন নাই কবর মধ্যে মশারি মোমবাতি টাকা কুটিপতি রেখেনে তো অহংকার আমি তার পিসে হাঁটলে আমার এলেমের দাম কমে যাবে আমার কোরআনের দাম কমে যাবে আমার হাদিসের দাম কমে যাবে আমার ভিতরে মাল ঢুকিয়ে যাবে আমার ভিতরে ছাড়া পুকুরী আসি যাবে পুকুরি আসি যাবে মাদার কাছে কাটা ছাড়া কিছু আছে হতে পার না কা তাদের কলবে বেদিন আসি যাবে তাদের কলবর মধ্যে পুকুরি আসি যাবে কারণ কাঁটা গাছ থেকে কাঁটা ছাড়া অন্য কিছু আশা করা যায় না অন্য কিছু আশা করা বলেন না যাই না मोसमसो करना मुहम्मद मूर्तर बिुद्धे बोला बंद करो ये टाइम्मद मूर्त बंद करो सुंदर नारी दुनू मुहम्मद मूर्त बिुद्धे बंद करो आसमान थके सा বিরুদ্ধে বললো না কোনো টাকা দেখি কুত্তার মতো নরম গেছে কুত্তা ফাইকানা দেখলে নরম হয়ে লাউ দেখ তার হালুয়া দেখলে কিউজা বলেন না নরম হয়ে যা অধিকাংশ আর তার খুশি লাগে আমি কাস্টম হাউসে মেমতি করি জুমান নামাজ পড়ায় আমার তারা খুশি লাগে কি রে কাছে মাল আছে আমার কাছে নবী আছে दोवा पैखान दोवाने दोना दोवा जानाजार नामा ईदर नामाजाना পোশাক পরতে জানে না জানে না জানে না হাজার জানে না আর আমি জানি জানি হাজার জানি আমি তাকে দেখলে বাড়ি কথা কথা বল না আমি শ্বাস করতাম জানি না কি রে ব্যবসা করতাম জানি না কুটিপুতির পিছি কেন হাঁটবো তার ফা কেন ছাটবো নবীর পা নাস্তা করবে ওই টাকাটাও নবী নিজের ব্যাপারে জমা রাখতেন না জমা বলেন না রাখতেন না টাকার দেখলে সকতা বন্ধ হয়ে যায় টাকার দেখলে শক্ততা বন্ধ হয়ে যায় বন্ধ আয়াত না চলে গেল কোরআন শরীবের আয়াত আল্লাহ বলছেন আল্লাহা বলি দিলাম নবী বলি দেন ও ও ও বামপন্থীরা লোক দেখায় না তোমার সাথে সম্পর্ক নাই সম্পর্ক নাই আমরা পুরানা আমরা হাদিসওয়ালা আমরা নবীওয়ালা ওরান শরীফ রাজা আল্লাহ বলছেন তাও বাধ্য যেভাবে দেয় ই একটা দাওয়াত অস্বীকার করবেন না গালি করবেন না পরিপূর্ণ ইসলাম সিটো বলিনে একটা দাও এটা কি বল না দাও একটা দাও দাও শরীফের আয়াদ আল্লাহ বলছেন ওয়ালটা কুম উম্মত ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহুয়া বলছেন আল্লাহুয়া বলছেন একটা দল তোমরা আদেশ দিবা অসৎ বাধা দিবা তোমরা ईमानदार হইবা একটা দল একটা দল মধ্যে হও আপুষি সবাই তো একটা দল সবাই মিলি গটিত করো একটা দল তোমরা করো আল্লাপাক বলছেন তোমরা নিল্লা তোমরা শ্রেষ্ঠ তাহলে বোঝা গেল তোমরা আর আমাদের আমরা সত্তর নম্বর উন্মত আমরা কত নম্বর উন্মত সত্তর নম্বর উন্মত মেসকা শরীফের সর্বশেষাধীন হাকিমিন তোমরা কইলাস যে সত্তর নম্বরের উম্মত তোমাদের মত এত দামি এত সম্মানি উম্মত আল্লাহের কাছে আর কেউ না আমরা দামি আমরা সম্মানি আমরা ইজ তা আল্লাহা নিজে বলছেন তোমরা ইজ্জতি হইবা তোমাদের একটা কাম আছে ইজ্জত থাকবে দেখেন সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজের বলেন বাধা দিবা দা বাদ দিবে এটাকে বিল মারু বলছেন এটাকে আল্লাহাক দা বাদ দিও বলছেন শব্দ দুটো বলছেন খ্রিস্টানের মতো তোমরা ধ্বংসই যাবে আছে ইহুদির আলেমেরা প্রথম প্রথম মুসলাস্তে খাল করার পর এভাবে এভাবে নবীরা ইন্তাকাল করার পর তারা কিছুদিন ঠিকই ছিল আলেমেরা তারা গুনাগার কে দেখলে বাধা দিত নামাজি কে দেখলে বাধা দিত এখন দেখেছে দুই একদিন বাধা দেয় আর মানে না কথা বোঝেন নাই ওদের স্যারে বসে এখন ওই আলেমারা ওদের লোকে মিলতে মিলতে মিলতে মিলতে তারও গম রয়ে গেছে আওয়ামেরা বলেন না কথা না গম গেছে গম গেছে আর আমার তো গোমরা আগে আমাদের মধ্যে কিছু আলেম আছে এই ওদের ঘরে যা বিসিআ আছে ঘরে দাবার দিছে বালাহারি ইমানে কান আছে ইমান বাতের মরি যাবি না কম্পতো তুই মরি যাবি নেই দেশা কই দেশ আচার্য করতে নাকি কই দেশ না হয়তো এই দাওয়াত দ্বন্দ্ব হবে লক্ষ দাওয়াত খুলি যাবে আর দাওয়াত খুলি দেওয়ার মালিক তো বললাম আমি আল্লাহ ওর মনে সিনতে বলে দিস না দিচ্ছে আল্লাহকে নদিয়ার সাদ করেন এক লক্ষ মানুষের খাওয়াইতে আরি এরকম লোক দেখানো দাওয়াতে তোমরা যাইও না এরকম লোক দেখানো দাওয়াতে তোমরা যাইও না তোমরা বলো না যাই না যে ঘরে আছে নাশাল কথা জানা না মনে হয় যে ঘরে মূর্তি আছে মূর্তি যা মহাদেব যা বন্ধ আলেমে যা দুম্বর আলেমে যা ঠিক না কথা কথা গো কই না ভাই মূর্তিটা দেন গাছের ছবি রাখেন মক্কা ছবি পাতা এভাবে বিল্ডিং এর ছবি রাখেন কত সুন্দর যমুনা শুধু সুন্দর আপনি রাখেন মূর্তিটা বলেন না রাখবেন না ইটা কলি কি দাবাত বান্ধবী মনে আর বেটা দাবাত আরো কি দাবাত না দিব। আমাকে বই করে আমার জৈবন দা আমাকে বই করে আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে সাইর দিক থেকে তার নিজিকের দরজা খুলি দিই কে বলছেন বলছেন बंदारा जो खाटी मंदार है पर आसमान जमीन थे दरवाजा खुली देव रिजिक कूटीपत हाथे ने এত কুটি এত কুটি কুটি মজ্ এখন শশা খানি শশা খিরা শশা খাজা বাবা না হোটেল আগ্রাবাদের মালিক বানাইছিল কতক্ষণ সে আল্লাহ লোকের খাতির করেন না সে আল্লাহর লোকে খাতির লাগান না খাতিলটা আল্লাহ লোকে লাগান না আরে সুন্দর কত টমাটো সুন্দর শরবত লেবু কত সুন্দর মজা আইরে রে লেবুর সুগন্ধ আমি এক জায়গাতে গেছি ওই গোড়া শাল এক সপ্তাহ ছিলাম লেবু কি সুগন্ধ অত সুগন্ধ খাটি লেবু শরবত মনে হয় জান্নাতের জান্নাতের শরবত এত মজার লেবু এত মানে টাটকা এটা আমাদের এদিকে লেবু তোর সেদিকে লেবু এত সুগন্ধ আমার তো লাগছে গোড়াশাল নরসিংহী বাংলাদেশ এগুলো করছে কে এগুলো করছে কে কুটি কুটি লেবু কুটি কুটি এইভাবে আপনার আনারস এখন বিক্রি হচ্ছে এইভাবে আপনাদের জুস খান জুস হতো আমের জুস করছে বলেন না গান বান্ধে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা কাফের কাটি কথা কথা বললাম দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা শতাম দুযুগি জাহ্ন খা তোমার দরবারে কে পেরে না খালি হাতে সবাই যাবে না একটা লেসু বানায় এখন আমার লেসুর শরবত আরম্ভছে আমার একজনে খাবার বিশ টাকা ইটা কি কুত্রু যে লেসু সুগন্ধি আচার্য করতা একদম লেসু লেসুর শরবত লেসুর সুন্দর নারিকেল পরশুদিন একজনে একজন ফ্রিজের মধ্যে নারিকেল লাগছে আমারে খাবাইলো ওই নোয়া কালি নোয়া কালীতে ফ্রিজ থেকে আনছি নারিকেল পানি মজা কথা ঠিক নে কথা ঠিক না। আর উপাস থাকতো থাকলামেরি উপরি আর ইয়ে আছে যে ব্যক্তি একদিন উপাস থাকে इलम ध्वस कर ইসলাম ধর্ম ধ্বংস করে দিল একজন কজিয়া তুমি কি জানো ইসলাম ধর্ম ধ্বংস করে কি জিনিস কুঝল না হজরতমরে বলে তিন ইসলামকে ধ্বংস করে কজাত কজাত দেখছেন কথা করতে সব বলে দিছে সব বলে দিছে আরেক জাত হলো আরেক জাত হলো জিল্লাতুল আলেম আর আরেক জাত হলো জিদালুল মোনাফিন এক জাত হলো বন্ড আলেম দেখি জনগণ ধ্বংস একজন আলেম খুব খেয়াল করি একজন আওয়াম পাবলিক তার ইমান দুর্বল হয়তো তার মেয়ে কলেজে পড়ে হয়তো তার মেয়ে মার্কেটে গেল বেপরদা হইয়া গোর্কা যদি একজন মুক্তি একজন মহাদ্দেশ একজন খতিব একজন ইমাম একজন মহাজেন একজন আলেম একজন মহাদ্দেশ একজন বক্তার বিবি বোরকা ছাড়াজা কুটি কুটি মানুষের কইতেন কিরে এরা দেশে হেদায়ত করে এরা তো গোমরা কইতেন কতক্ষণ লাগা হজরত বলেন হজরতাম আর এখন সেই আলেম তো এরুসি টিগ্নে কথা কথা কে আলেম তো বল হয়তো বুঝতে পারেন वामपंथी दोशा नाई ट गोलम ये नाई ते पोषा दरिब वामपंथी कोटी टा ते हाथे दिया द्वित व्यक्ति हलोजाल जरा कुरान शरीफ हादी शरीफेख्या এবং দেখা শূন্য আসলে তাদের কলবে সলোয়ান বেদা আপনি বলেন আমার বলছে গতকাল এক জায়গাতে বেদাতি আলেম বলে মসজিদের দিলেও দিয়েন। মসজিদের সেরেজা দিলেও দিয়েন আর নাদারকে সুমা দিয়েন। হারাম মাজারের মধ্যে জিপদা লাগান হারাম এইভাবে মাজারেরে এগুলা করা হলো হারাম দেখেন ওই আস্তে করে একটা মিডিয়া লাগা দিল আবার বিষ বামপন্থীর জন্য হলো মাফার টিকা বাড়ি কথা কথা বল না কিন্তু এটা বন্ধ হচ্ছে কিন্তু এটা বন্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধ হবে, বন্ধ বন্ধ হবে ঠিক ঠিক টিকা কথা কথা क्स के सब उपदेश दओ जो व्यक्तिरा तुम्हरा ठीक होता आल्ला सब बुझे मेन कथा সুস নষ্ট তোমরা ঠিক হয়েছ আর তোমরা তো সব বুঝতেছ তোমরা আগে ঠিক তোমরা আগে ঠিক ওরা আল্লাহ ভাই বলছে ওরা শরীফের আয়াত আল্লাহ বলছেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দম অসৎ কাজের বাধা দ তোমরা কেন হক কাম করবে না তোমরা দিনদার হয়ে যেন কে বলছেন আল্লাহবা আবার বলেন কোন আমি আল্লাপা বলতেছি তোমরা আগে দিন দাঁড় তোমরা আগে কি হও দেখছেন সুইচ हाथ काटतेटे ना के काटे बीजे कत खराब कथा कत खराब कथा যারা চেয়ারে কথা কো যারা এ কথা কো এখানে বক্তা বইতে আলম আছে এবং যারা নাকি বড় বড় নেতা স্টেজ কথা কো ফুল দেব গাড়ি দেব ভিড়িপ দেবো कथा बोले आल्ला देखातेम बल कथाई गाल तु का ওই গাল বলেন না তুই আমরা দুর্বল আমরা দুর্বল দোয়া করবেন মানুষের দাওয়াত দে এখন আমার সাতকা নিয়ে আল্লাহ জন্য আমল দান করে আমিন বলেন আল্লাহা গুনাগুনা মাফ করি দেন আমিন বলেন না আল্লাহ আমাদের নবীকে বলতেছেন আল্লাপাক আমাদের নবীকে বলতেছেন কর তোমার তোমার তো বিবি আছে এগারো জন তোমার বিবিদেরকে পর্দা মতে চালাও তোমার মেয়েদেরকে পর্দা মতে চালাও তারপরে মুসলমানের মেয়েদেরকে ফরে কই কে কয়েছে শরীবের আয়াত পড়ানশোরা الله تعالى بلتسل قرآن شوري برآيات يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهم من جلبي بهم ذلك أدنى أن يغرفنا فلا يؤذينا وكان الله غفورا رحيما ومن نبي أبنى ببئيس سيگاروزون أبنى সাতজন ওদেরকে পর্দা মধ্যে চালান তারপরে মুসলমানের মেয়েরে বলেন তারপরে মুসলমানের মেয়েরে বলেন দেখেন কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত আমরা আর কোথায় যাবে আর কোথায় যাওয়ার দরকার নাই আল্লাহ আমাদের নবীকে বলতেছেন কুলসুম আছে আপনার আছে আপনার এভাবে এরা আছে এদের কারণ নামাজি বা দেখেন আর আপনি নিজেও মজবুত থাকে আপনার খুঁজ নামাজ পড়ি না পুজোর তো এগুলো কালে কালে ঠিক হয়ে যায় কালে কালে কয়নি কোথাও আসলে জাগাইতে পারুতঙ্কর শিক বৈদ্যশিক রচনা শিক অনুশীলনী শিখ জায়গাইতে পারা ফেল করবা বা খবরদার পরীক্ষা ফেল করবে সেই চিন্তা জাগাইতে পারো খাইতে পারেনি মাইসায় কেন আদর করেনি আদর না করলেও কি হইবো ফ্যাট মোড়ানো হইলো কিবো স্বাস্থ্য অসুস্থ হইলো কিবো দু যোগও তোর যাবে না ইমান তোর না থাকলে বলেন না দু যোগে তুই বাপ নেশ বুড়া জিজ্ঞাসা করলে ভাই কেমন আসেন কুন্তা নাই মরিয়ে তুই তো কথা না এই কথা বলে না হুজুর শব্দ চড়াই দিছি ছেলেরা ইমে আমলে ঠিক বাপরে গেল সব বা নয়। আশি বছর বাবার থেকে ছেলে বিচ্ছিন্ন কবছর কবছর আশি বছর আশি বছর পরে যখন ছেলে আসে শুনল ছেল শুনল বাপ আসে দিল আব্বারে বলবা জামাটা চোখে লাগাইলে আব্বা জানো আব্বা ভালো যাবো আন্দাজব আশি বছর পরে খুব খেয়াল করবেন কি মহব্পতের ছেলে